আসসালামু আলাইকুম বরহমাত ববরকহ আলহামদ রবীমিনসলিন নবী মহমি আজ প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনারা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুর আকলসু ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এরপর্বে যা থাকছে সেটা আছে তাবুক যুদ্ধের পরিশিষ্ট অংশ যখন সুর আকলসু ইসলাম মদিনায় পৌঁছালেন তখন তিনি বললেন মদিনা যখন দেখা যাচ্ছে কাছে পৌঁছে গেলেন তখন বললেন হা দি হি তইবা অথাবা তিনি বললেন এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তৈবা অথবা তাবা তাই এগুলা মদিনার অন্যান্য নাম যখন তিনি আবার দূর থেকে উহুদ পাহাড় দেখতে পেলেন তখন বললেন पहाड़ के भलोबासी से भलोबा মানুষা মদিনার মানুষরা রসুল আকরম সালাম যে আসতেছেন সেটার খবর শুনে গেছেন তখন তারা সানি এতুল দিকে বের হলেন রসুল আকরমকে সাথে সাক্ষাৎ করার জন্য রসুলকে গ্রহণ করার জন্য সম্মানের সাথে খুশির সাথে গ্রহণ করার জন্য তারা বেরিয়েছে মদিনার লোকেরা সাহেব আবনী ইয়জিদ রদিউল আসলাম তিনি বলছিলেন যে আদকুরু আনি খরচ উদ্দিআ তক ইয়াসলাম ইরা সানিয়ত ই মিন গজবতিতে বুক বুখারের একটি হাদিসের মধ্যে সাহেব মেজিদ রদিউল আতরানু বলেন যে আমার স্মরণে আছে যে আমি বাচ্চাদের সাথে রসুল আকরমস ইসলামকে হ্যাঁ আপনার এগিয়ে আনার জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য আমি বাচ্চাদের সাথে সানিয়াতুল বাদা গিয়েছিলাম যখন তিনি তাবুক যুদ্ধে থেকে আসতেছিলেন যুদ্ধের ক্ষেত্রে মানুষের মধ্যে চারটা বাঘ দেখা যায় সেটা আমাদের বলতে হয় কারণ ইথিপূর্বে ইঙ্গিত হয়েছে যে কিছু পেছনে থাকলেন অথচ তাদের ইমানে সমস্যা ছিল না এখন পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে তাবুক যুদ্ধের মধ্যে মানুষের চারটা বাঘ ছিল কিছু লোক ছিল মামুরিন মামরিন যে তাদেরকে আদেশ করা হয়েছে এবং তারা সব পেয়েছেন যেমন আলি ইবনাবি তলিব এবং মোহাম্মদ এবনে মাসলামা এবং আবদুল্লাহ হেবনে উম্মে মাকতুম হদিয়াল্লাহ আজমাইন এদেরকে সুল আকরম সালাম নির্দিষ্ট আদেশ করেছেন এই কারণে তারা পিছনে ছিল কিন্তু তারা সব পেয়ে যাবেন এটা হচ্ছে একটা গ্রুপ আরেকটা গ্রুপ মাদুরিন যে তারা আপনার পাপি ছিল মানে তারা অলসতা করে আসেনি যেরকম ভাবে জনের কথা সামনেও আসবে তাদের কথা আগেও ইঙ্গিত দেওয়া হয়েছে তারা ইমানদার ছিলেন কিন্তু কাবে মালিক সহ অন্যান্যরা যে তারা কিন্তু অলসদা করে আসেনি সুতরাং তারা পাপ করেছে এবং তারা আপনার লাঞ্ছিত মানুষ তারা হচ্ছে মুনাফেক্কা এই চারটা গ্রুপ আপনার তাবক যুদ্ধের মধ্যে পাওয়া গেছে রসুল আকরম সাল্লাহ আলিয়াস্লাম যারা তাবক যুদ্ধে অংশগ্রহণ করেনি বিনা ওজরে এবং মোহমিনরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন রসুল আকলামের কাছে মদিনার যে আশেপাশের যে গ্রাম্য এলাকার লোকেরা বেদইনরা তারা রসুলের কাছে এসে মানে বানো কিছু ওজোর আপত্তি পেশ করতেছিলেন যে তারা কেনক যেননি এরাফিক শ্রেণীরা আমি তো জানি না বাকি তোমাদের ভিতরটা আল্লাহ জানেন আমাকে যা আমি শুনেছি যে তোমরা মাজুর ঠিক আছে রসুল আকরমসালি ইসলাম তিনজন বিশেষ করে তিনজন সাহাবি যারা সত্যবাদী ছিল কথার মধ্যে মিথ্যা বলেনি হ্যাঁ তারা তাবক যুদ্ধে যায়নি কিন্তু বলেছে না আমরা অলসতা করে যাইনি তাদের ব্যাপারটা হচ্ছেন কাবিবাই এবং মুরারা রবিব এই তিনজনের ব্যাপারটা তিনি পিছিয়ে দিলেন যে এদের ব্যাপারটা থাকে এখন আপাত এই তিনজন সাবি তারা রসুল আকরমের কাছে এসে স্বীকার করলেন যে তাদের কোন ওজোর ছিল না তাবুক যুদ্ধে না যাওয়ার ক্ষেত্রে তখন আল্লাহ এই তিনজন যারা তাবক অংশ গ্রহণ করেনি তাদের ব্যাপারে আয়াত নাজুল করে বলেন্লাহ হাকিম আল্লাহ বলেন আর কিছু মানুষ আছে যাদের ব্যাপারটা আমি পিছিয়ে রেখেছি এখনও সিদ্ধান্ত দেয়নি হ্যাঁ বা তাদেরকে শাস্তি দেওয়া হবে হয়তো বা তাদের তো বা কবুল করা হবে আল্লাহ এই ব্যাপারে ভালো করে জানেন এবং তিনি সুকৌশলী এই তিনজনের ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে সেটা আমরা একটু শুনে নেই এই তিনজন কিন্তু যারা তবু যুদ্ধে বিনা ওজরে আপনার যাননি হম তারা সত্যবাদী শিল্প কথা স্বীকার করেছে এদের শেষ পর্যন্ত আল্লাহ শাহু তাদের যখন সত্যবাদীতে দেখতে পেয়েছেন তখন তাদের তোবা গ্রহণ করেন এবং তাদের তোবা যে গ্রহণ করেছেন সেই ব্যাপার আয়াত নাজিল করেন ان <تصفيق> الله جل شانه يقول الله على النبي والجوال مهاجرين الذين تبعوه في ساعه العسره من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم انه بامرؤ رحيم وعلى الثلاث الذين حتى اذا ضاقت عليهم الاضب بما رحبت وضاقت عليهم الامم فظنوا الا ملجا من الله الا اليه এবং মুহাজের আনসারদের তোবা গ্রহণ করেছেন যারা কষ্ট করে এই কঠিন সময়ের মধ্যে তার সাথে ছিলেন যে তাদের ইতিমধ্যে তাদের কিছু গ্রুপের মানে বক্রতা দেখা গিয়েছিল যে তাদের অন্তর একটু বক্র হয়ে যাচ্ছিল কারণ কঠিন সময় ছিল এই জন্য তারপরে আল্লাহ বলেন আমি তাদের তৌবা গ্রহণ করেছি এবং আল্লাহ তাদের ব্যাপারে দয়ালু এবং আপনার মেহরবান হ্যাঁ এবং বিশেষ করে আল্লাহ বলছেন সেই তিনজনের তৌবা আমি গ্রহণ যারা পিছে যায়নি যখন তাদের অবস্থাটা খুবই আপনার সংকীর্ণ সংকীর্ণ হয়ে গেছে কারণ সবাই বয়কট করেছিল তার সাথে তাদের সাথে এবং তারা একবার কুণ্ঠাস হয়ে গেছে এবং তারা বিশ্বাস করেছে যে আল্লাহর কাছে ছাড়া আর আশ্রয়ের কোনো জায়গা নেই তখন আল্লাহ তাদের তোবা গ্রহণ করেছেন আল্লাহ হ্যাঁ এ পর্বে এখানেই শেষ করছি হ্যাঁ বাকি কথা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আল্লাহর শাহু সে পর্যন্ত অপেক্ষা করতিক দিন আজমাইন।